আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একদা আমি একটি কূপ হতে পানি টেনে তুলছি তখন আবু বকর ও উমর রদাহ তাল্লাহু আসলেন আবু বকর রদালাহু আমার হাত হতে বালতি তার হাতে নিয়ে এক বালতি কি দু বালতি পানি টেনে তুললেন তার উঠানোতে কিছুটা দুর্বলতা ছিল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অতপর ইবনু খত্তাব রদিল্লাহ তাল্লাহ বালতিটি আবু বকরের হাত হতে নিলেন তার হাতে যাবার সঙ্গে সঙ্গে বালতির আকার বড় হয়ে গেল কোনো শক্তিশালী জ্বর ওয়ালাকে তার মতো পানি আমি ওঠাতে দেখিনি লোকজন তাদের উঠগুলোকে পরিতৃপ্ত করে পানি পান করিয়ে উঠশালায় নিয়ে গেল